করা মধ্যে যুগে যুগে বছর ধরে কিছুটা একতালা ছিল যুগে যুগে তবে একতালাপ থাকলেও আমরা মনে করি মানে দুই পক্ষের দলিলগুলো যারা করার ব্যাপারে বলছেন আহলুল আলেমদের যারা না করার ব্যাপারে বলছেন আমরা হাদিসগুলো পর্যালোচনা করলে দেখি যে করার হাদিসগুলোই সর্বাধিক সহি এবং করার হাদিসে অসংখ্যের উপরে হাদিস আছে শুধু মানে করার ব্যাপারে। আর না করার ব্যাপারে একটা হাদিস কয়েকটা রাওয়ায় মিলে দশ বারোটা রাওয়ায় একই হাদিস আসছে যে আবদুল্লাবিন হুক তিনি তাহিনদেরকে বলছেন আমি কি তোমাদেরকে সালামে সালাম দেখাবো না তো তাহিনা বলছেন দেখায় দেন তো তিনি দেখাইতে গিয়ে ওই রাবি বলছেন যে যে প্রথমবার তাক বেড়ে তাহারিমের সময় তিনি হাত তুলছেন সুম্মালিয়াউদ এর পরে হাত তোলেন নাই এই কথাটা আসছে যে সুম্মা মিয়াউদ এরপরে আর হাত উত্তোলন করেন নাই এটাই হলো দলিল যারা বলেন করা যাবে না এই একটা হাদিস দশ বারোটারিতে আসছে আর করার ব্যাপারে ইমাম বখারি খালি একটা বইয়ে এ সংকলন করছেন শুধু এই বিষয়ের উপরে ইমাম বখারি রহমতুল্লাহ শুধু রাফলিয়া দানের ব্যাপারে একটা বই যেটার মধ্যে দুই শতাধিক স্পষ্ট করে বলে দিতেন যে এতদিন তোমাদেরকে করতে বলছিলাম এখন করিও না অসংখ্য জিনিস এরকম নবী সাল সালাম প্রথমে নির্দেশ পরে নিষেধ করছেন অনেক আগে নিষেধ করছেন পরে অনুমতি দিচ্ছেন দুইটাই আছে যেটা নিষেধ করছেন ওইহাদিসও আছে আবার অনুমতি দিছেন ওইটাও আছে কিন্তু এখানে শুধু করারই আছে কিন্তু নবীল নিষেধ করছেন আর করিও না এরকম নাই আর যদি নবী সালাম একটা জিনিস মানসুখ হয়ে যেত বা নবী করে দিতেন তো সাহাবাই শত শত সাহাবাই কেরাম এটা আর করতেন না তবো করতেন না তাবে তাবেনা করতেন না আপনার তা ফকিদের মধ্যে চারি মাজহাবের মধ্যে আপনি দেখেন হানাফি মাজহাবের কয়েকজন ফকি ছাড়া সাহাফি মালিকি হাম্বলি সব মাঝাবের ইম্যামা এটা করার ব্যাপারে মত দিচ্ছেন তাহলে এটা চালু ছিল তারা গবেষণা করে এটা মত দিচ্ছেন তারা কি জিনিসটা বুঝতে পারেন নাই অর্থাৎ এটা করাটাই অধিক সহি তবে কেউ না করলে গুণাকার হবে এরকম বলা যাবে না যেহেতু আহল আলেমদের এই বিষয়গুলোতে এক তালাফ আছে এগুলো আসলে মূল বিষয় না মুখ্য বিষয় হলো আমাদের আকিদা আকেইদা যদি বিশুদ্ধ হয় তো এই আমলি যে একতালাপো কয়েক কিছু সন্নত নিয়ে একতালাপ এই একতালাপ গুলো মুখ্য বিষয় না এগুলোর কারণে আল্লাপাক কাউকে জাহান্নামে দিবেন না কিন্তু আকেইদা আকেইদারটাই হলো মুখ্য বিষয় আকেইদার মধ্যে যদি সেরেক থাকে আকেইদায় কুফর থাকে আকেইদায় বেদাত থাকে তাহলে সেই জাহান নামে সে নামাজ পড়লেও কাজ হবে না সে রাফলিয়া দান করলেও কাজ যত শূন্যতে আদায় করুক কোন কিছু তার কাজে আসবে না যদি আঁকদার মধ্যে সমস্যা থাকে এজন্য আমাদেরকে সব সময় গুরুত্ব দিতে হবে আকেইদার উপরে আর এই একতলাফি যে মশালাগুলো এগুলো আমরা চেষ্টা করব নিজেরা যেটা সর্বাধিক বিশুদ্ধ সেটা আমল করার কিন্তু এটা নিয়ে কারোর সাথে আমরা ঝগড়া বিবাদ করব না কোনো কাউকে গোমরা বলবো না বা এটা করতেছে না উনি উনি খারাপ কাজ করতেছে এটা বলবো না এই ব্যাপারগুলো তো উদার থাকতে হবে যুগ যুগ ফকিরা ওলামারা উদার ছিলেন আজও মক্কাম দেখেন এই ব্যাপারে উদার মক্কাম রাফলিয়া দেন করেন সব ইমামে রাফলিয়া দেন করেন কিন্তু তারা কখনো ওখানে বক্তৃতাদের নাই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা আসেন যারা রাফলিয়া দেন করেন না তারা ভুল করতেছেন তারা তাদের নামাজে সমস্যা এই কথা কিন্তু কোনো কাবার ইমাম উদ্দিন ইমাম কখনো বলেন না যার ইচ্ছা করতেছে যার ইচ্ছা করতেছে না এই ব্যাপারগুলোতে তারা উদার दार बेपारे गेक करब एटा तीबे ना जी हाँ अवश्य अमल कर ले करते सुन्नत मन करते जाते स्वभाव इतान ना कहीं रसल्बते ही करते हैं ना তিনি বুঝতেছেন যে আমার রাসোল করেন না আমি কর্ম কেন তো এই তাকেও যে ভুল করতেছে সে স্বভাব পাচ্ছে না বিষয়টা এরকম বলা যাবে না এগুলো হলো এলমি বিষয় যখন কেউ দেখবেন যে জ্ঞান চর্চা করবে তখন সে নিজে এগুলো বুঝতে পারবে এতকে জ্ঞান চর্চা না করলে তাকে আপনি বুঝাইতে পারবেন না রাফল ইয়াদের বিষয়গুলো আপনি কারোর আপনি বলি বুঝানো যাবে না সে যদি নিজে কিছু জানা বুঝার চেষ্টা করে কিছু হাদিস পড়ে কিছু দিন জানার চেষ্টা করে বুঝার চলে সে নিজে বুঝবে এগুলো এগুলো এলমি বিষয় চর্চার বিষয় এরকম এরা ফলে আমিন হাতবাদা এই বিষয়